الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عضوانا إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত প্রবাসী ভাইরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনার আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালা আসমা এবং সিফাতের প্রতি বিশ্বাস তথা তৌহিদুল আসমা ও সিফাত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্দগণ আসমা এবং সিফাত দুটো আর্মি শব্দ আসমা অর্থাৎ ইসমের বহু এর অর্থ হচ্ছে নাম সমূহ আর সিফাত সিফাতনের বহু এর অর্থ হচ্ছে গুণ বা গুণাবলী এক কথায় আল্লাহ তালার নাম সমূহ এবং গুণাবলী সমূহ তার পরিচয় সম্মানিত উভয়েরা সুপ্রিয় বন্দুগণ এবব্য কি বক্তব্য হচ্ছে আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে কোরআন এবং সন্ন্যায় যার বিষদ বর্ণনা আসছে তো আল্লাহ তাল যে নাম এবং গুণসমূহ রয়েছে কোরআন এবং সন্ন্যায় সেগুলোতে কোনো ধরনের পরিবর্তন বিকৃতি অস্বীকৃতি পরিবর্ধন এবং উপমাস সাদৃশ ছাড়াই সরাসরি সেগুলোকে বিশ্বাস করা স্বীকার করে নেওয়া কোনো ধরনের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই অর্থাৎ কোরআন এবং সুন্না রব্বুল আলমিনের যত নাম এবং গুণসমূহ আসছে সেগুলোতে কোনো ধরনের বিকৃতি করা যাবে না অস্বীকৃতি করা যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না এবং যেগুলো যেভাবে আসছে সেগুলো সেভাবেই স্বীকার করা বিশ্বাস করা এটি হচ্ছে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং তোমরা সেই নাম ধরে ধরে তাকে ডাকোয় আর তাদেরকে বর্জন করো প্রত্যাখ্যান করো যারা আল্লাহ তালা নাম অস্বীকার করে সুতরাং আল্লাহ অনেক নাম রয়েছে অনেক সিফাত রয়েছে সেগুলোকে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে আর আল্লাহ নাম এবং সিফাতের ভেতরে যারা অস্বীকার করে কুফরি করে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে বর্জন করতে হবে অন্য আয় সুরা আর রোমের সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলেন বলছেন হাকিম অর্থাৎ আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ গুরাবলীর উদাহরণ হচ্ছে তারি অর্থাৎ রবুল আলমিনয়াকিম সুতরাং সুন্দর উদাহরণ বা দৃষ্টান্ত রবুল আলমিনের জন্যই প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং আল্লাহতালা যে সকল নাম এবং গুণাবলী কোরআন এবং সুন্নাতে এসছে সেগুলোতে কোনো ধরনের অস্বীকৃতি বিকৃতি পরিবর্তন পরিবর্ধন এগুলো করা যাবে না বরং যেভাবে আসছে সেভাবেই স্বীকার করে নিতে হবে আল্লাহ অতএব তোমরা আল্লাহ কোন সদৃশ্য সাব্যস্ত করোনা নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং তোমরা জানো না অর্থাৎ আল্লাহ সাদৃশ্য বা সমকক্ষ কোন কিছু নির্ধারণ করা যাবে না তার সাদৃশ্যপূর্ণ সমকক্ষ কোন কিছু নাই অহুসাম তিনি হচ্ছেন মহাশ্রোতা মহা দ্রষ্টা সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ নাম এবং গুণ সমূহ যেভাবে আসছে না বরং যেভাবে আসছে সেভাবেই স্বীকার করে নিতে হবে একটি বিষয় আমাদেরকে খুব আশ্চর্য করে দেয় আমরা বিস্ময় বিমূল হয়ে যাই যে রব্বুল আলমিনের অনেক গুণ এবং সিফাতগুলো স্পষ্ট থাকার পরেও अनेक लोकल बजम अथचे आल्ला सब जगह बिराजमान यहाँ এই আসমা এবং সিফাতের সাথে সম্পূর্ণ সংশ্লিষ্ট একটি বিষয় আল্লাহ হচ্ছে তিনি আরো সে আজমের উপরে তিনি সব বলেন তিনি আল্লাহ তালা বলছেন রহমান ও আলাল আর সিস্তাওয়া রহমান বা দয়াময় দয়াময় সেই মহান রব্বুল তিনি আলাল আর আসেন অথচ যদি বলা হয় সব জায়গাতে আসেন তাহলে এই আয়তকে শিকার করা হলো ঠিক তেমনি ভাবে সৃষ্টি করেছি এরপরে অতপর তিনি আসেন বা বিরাজমান তাহলে এটাও এই আয়তের ভিতরেও কি বলা হলো আল্লাহ মহাবিশ সৃষ্টি করেছেন এরপরে তিনি উপরে অবস্থান করেছেন উপরে আসেন তাহলে এই বিষয়টি যদি বলা হয় আল্লাহ তালা সব জায়গাতে আছেন তাহলে এই আয়াতকে স্বীকার করা হয় এবং আরেকটি বিষয় আপনার খেয়াল রাখবেন রসুদ আলী মেরাজে গিয়েছিলেন আল্লাহাল যদি সব জায়গাতে থাকেন তাহলে রসুদাহ আলী আসসালামের আসমানের আল্লাহ তাল সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য উপরে যাওয়া কি প্রয়োজন ছিল কোন তো দরকার ছিল না যেহেতু আল্লাহ তাল্লাহ আসেন ডানে আসেন বামে আসেন উপরে আছেন নিচে তাহলে এই বিষয়টি আমাদের বোধগম্য হয় না যাদের নয় আল্লাহ সব জায়গাতে আসেন করবেন আমরা যখন দোয়া করি হাত দুটো উপরে তুলে দিই কারণ কি কারণ আল্লাহ তালা উপরে আছেন যদি আল্লাহ তালা সব জায়গাতে থাকেন তাহলে তো উপরে হাত তোলা দরকার নাই আপনি নিচে নিচে নামিয়ে দেন হাত অথবা ডান দিকে পাতেন অথবা বাম দিকে যদি সব জায়গাতে থাকেন তাহলে আল্লাহ সব জায়গাতে আসেন যদিও প্রাকটিক্যাল আমল করতে গিয়ে তারা এই বিশ্বাসের সাথে আমলের কোন মিল নাই প্রিয়া সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ অন্য জ্ঞান স্মরণ করে দেওয়া হয় ইসমা তাদের অন্তর্গুলো সংকুচিত হয়ে আসে আল্লাহ উমিনা যারা করে না আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যখন স্মরণ করে দেওয়া হয় সঠিক বিশ্বাস নাই সঠিক ধারণা নাই তাদের কাছে আল্লাহ তালার কথা বলা হলে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলে তাদের অন্তরটা সংকুচিত হয়ে আসে পক্ষান্তরে আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত অথবা বিভিন্ন ধরনের ওলি গাউস এই সেই নানা ধরনের লকব নিজেরা দিয়ে সেই তাদের কথা বলা হলে তারা খুব পুলকিত হয় তারা খুব আনন্দিত হয় এবং তাদেরকে নিয়ে খুব গবেষণা করে অথচ আল্লাহ তালাকে কথা বললে তাদের ভিতরে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না এটা মূলত ইমানদাদের লক্ষণ নয় এটা মারাত্মক বিষয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগঞ্জ সুরাজুমারের পঁয়তাল্লিশ নম্বর আয়তে এই কথা বলে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা হচ্ছেন চিরঞ্জীব তিনি চিরঞ্জীব এবং সকল কিছুর নিয়ন্ত্রণকারী তিনি কারোর কাছে মুখাপিক্ষী নন বরং সময় তার মুখাপী সম্মানিত ভাইরা এগুলো হচ্ছে তৌহিদুল আসমাফাতের মূল কথা আসুন আমরা তৌহিদুল আসমা সেফাতের ব্যাপারে যে কথাগুলো শুনলাম সেগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালার যে সকল নাম এবং গুণসমূল রয়েছে সে ব্যাপারে নিজস্ব ধ্যান ধারণা নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই ডাইরেক্ট বিশ্বাস করি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন ওমায় তৌফিক্লা ওসাল নবী ইহাম্মদিম